আসসালামুক রকম রহিম আলহামদুলিলাম ওসলা স্মরমুরসলী নবীনা মহমদ ওষব আজমাইন আজ্লাহিন আজকে আপনির করব। সুরায় নাহলের আয়াত নম্বর আটচল্লিশ থেকে মহান আল্লাহ ইরশাদ করেছেন এই ক্ষেত্রে যে আল্লাহ পাক রব্বুল আলমিন যা কিছু সৃষ্টি করেছেন পৃথিবীতে সব কিছুই আল্লাহ পাককে সিজদা করে মোহন আল্লাহ ইরশাদ করছেন আউালামাউ এলামা খালাক আল্লাহ মিনসঈ জিলাম ওয়া শামাইল সুজ্জাদ তারা কি দেখে না এলামা খালাক আল্লাহ মিনসঈ ওই সব সৃষ্টির দিকে যা আল্লাহ পাক রব্বুল আলমিন সৃষ্টি করেছেন যা কিছুই আল্লাহ পাক সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির দিকে তারা কি দেখে না যে ইয়াতাফাইয়া ও জেলাল ওসমাইল যে সব সৃষ্টির ছায়া ডানে এবং বামে পতিত হয় সুজ্জাদিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে সেজদায় অবনত হয়ে বা সেজদার অবস্থায় তাহলে যে কোনো সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলমীর রয়েছে সেসব সৃষ্টির ছায়া যখন পড়ে সেই ছায়া আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শেষদায় অবনত হয় আল্লাহপাকের সাদ করছেন ওহম দা এবং সেসব সৃষ্টি আল্লাহ পাকব্বুল আলমিনের সামনে বিনয় প্রকাশ করে মহান আল্লাহ এর স্বাদ করছেন ওয়ালিল্লাহ যদি আব্বাহ কাত ওহম বেরুন আর আল্লাহ আল্লাপাকের শেষদা করে যা কিছুই আসমানে রয়েছে আর যা কিছু পৃথিবীতে রয়েছে মিন দাব্বাহা যেসব বিচরণশীল জীবজন্তু যা কিছু পৃথিবীর ওপর বিচরণ করে সব কিছুই আল্লা ফাকরবুল কে সেজদা করে আল্লাহ ফাকরবুল আলমিন এখানে এর সাদ করছেন ওয়ালমালা এগাতো এবং বিশেষ করে ফেরেশাগুন আল্লাহ ফাকরবুল আলমীকে সেজদা করেন ওহম লায়স্তাক বেরুন এবং তারা অহংকার প্রদর্শন করে না মানব জাতির অধিকাংশ লোকের মতো এই রকমই জিনদের অধিকাংশের মতো ফেরেশ অহংকার করে না বরং আল্লাহ ফাকরবুল আলমিন এর সামনে শেষ অবনত হন এবং আল্লাহ ফকরব্বুল আলমিনের তারা তসবিহ পাঠ করেন ইয়ঃা ফোন মিন তাদের ওপর যে তাদের প্রতিপালক রয়েছেন তাকে তারা ভয় করেন ফেরেশন ভয় করেন আর যা কিছুর আদেশ হয় তাদেরকে তা তারা পালন করেন মহান আল্লাহ ইরশাদিস মোহনাল্লাহ বলছেন যে হে যেহে মানবজাতি তোমরা দুই এলা দুই মাবুদ সাব্যস্ত করিও না সুতরাং আমি আল্লাহকে তোমরা ভয় করো একমাত্র আল্লাহ ফাকরবুল্লা আলমিন যখন দুই এলাহ দুই মাবুদ দুই উপাস্য সাব্যস্ত করা হারাম করেছেন তাহলে দুইয়ের বেশি তৃতীয়বাদ আল্লাহ ফাকরবুল্লা আলমিনের কাছে হারাম তার বেশি বহু আল্লাহ ছাড়া দেবী দেবতা অথবা যে কোনো কিছুর এবাদতবন্দিগী উপাসনা করা এ হচ্ছে চরম অপরাধ যে অপরাধ সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্না শিরক আলমুন আজিম নিশ্চয়ই শির্ক হচ্ছে সবচেয়ে বড় জুল আল্লাহ ফাকরাবল আলমিন এরশাদ করেছেন আল্লাহমাফিসামা ওদিন আল্লাহ ফাইল্লা মহান আল্লাহ এরশাদ করেছেন যে আসমান জমিনে যা কিছু রয়েছে সব কিছুর মালিকানা একমাত্র আল্লাহফাকের কাছে ওয়ালাহদিন ওয়াসেবা এবং দিন সদা সর্বদা একান্তভাবে একমাত্র তারই জন্য আনুগত্য একমাত্র আল্লাহ ফাকরবুল্লা আলমিন হবে দিনকে প্রতিষ্ঠিত করবে একমাত্র আল্লাহ ফাকরবুল্লা আলমের জন্য আফাগাইর আল্লাহ আল্লাহুন তাহলে কি তোমার আল্লাহ ছাড়া অন্যকে তোমরা ভয় করো মহান আল্লাহ এরশাদ করছেন ওমা বেকুম্মিনে মাতিন ফামিন আল্লাহমাঈজামসা মুরুফলি হেতাজ আরউন আল্লাহ ফাক এরশাদ করছেন যে যে নিয়ামতই তোমাদের কাছে রয়েছে ওমা আিকুম্মিনা আর অসংখ্য নিয়ামত আমাদের কাছে রয়েছে পাকের দান তোমাদের কাছে যে নিয়ামতই রয়েছে তোমরা যা পেয়েছ ফামিন আল্লাহ তা আল্লাপাকের পক্ষ থেকে একমাত্র আর কেউ তোমাদেরকে এসব দেয়নি বরং একমাত্র আল্লাহ পাক রব্বুল আল দান করেছেন সোমাই এই মুরফাইলি ইহতাজ আর অতপর যখন তোমাদেরকে দুঃখ কষ্ট স্পর্শ করে তখন তোমরা আকুল আবেদন জানাতে থাকো তোমাদের মধ্যে একটি দল তাদের প্রতিপালকের সাথে আবার সির করে থাকি যখন বিপদে পড়ো যখন বড় মুসিবতে পড়ো তখন একমাত্র আল্লাহকে ডাকো তার সামনে আকুল আবেদন করো কিন্তু যখনই তোমরা সুখ পেয়ে যাও তোমাদের বিপদ আপদ দূর হয়ে যায় তখন আবার সিরক করা শুরু করো এই ছিল অবস্থা মক্কার মুশ্রেকদের আরব মুশ্রেকদের পক্ষান্তরে এই অম্মতে যেসব লোকেরা শির করে থাকে তারা এর বিপরীত এদের সির্ক জাহিলি যুগের মুশ্রেকদের চাইতে মারাত্মক শির্ক এরা যখন ছোটোখাটো দুঃখ কষ্ট পৌঁছে ছোটোখাটো বিপদ আপদ আসে তখন তো আল্লাহর কাছে দোয়া করে সাদকা খেরাত করে মসজিদে আসে কিন্তু যখন বড় ধরনের বিপদ আসে বড় জটিল সমস্যা দেখে তখন এরা আল্লাহ ছাড়া অন্যের আস্থানায় গিয়ে হাজির হয়ে যায় আল্লাহ পাক যেন সংশোধন করার তৌফিক দান করেন উম্মাদে মুসলিমকে আল্লাহপাকের সাদুবেলা এরা শির করে আর এরা আল্লাহর দিন থেকে সরে যায় আল্লাহ পাকের তৌহিদ থেকে সরে যায় জাতি করে যা কিছু আমি তাদেরকে দান করি তার অকৃতজ্ঞ হয় তারা তার শুক্রিয়া আদায় না করি অকৃতজ্ঞ হয় ফাতামাত তাও সুতরাং তোমরা ভোগ করতে থাকো ফাঁসা ফা তা আলাম শীঘ্রই তোমরা জানতে পারবেই পৃথিবীতে সময় বেশি নয় অল্প সময়ের জন্য এসেছ তারপরেই জানতে পারবে অথবা পৃথিবীতেই থাকতে থাকতে আল্লাপাকের আজাব আসে মৃত্যুর আগেই আল্লাপাকের এমন আজাব আসবে যাতে তোমরা জানতে পারবে যেমন আরব মুর্শেক কাফেররা বদরে গিয়ে জানতে পারল যে কারা হক পথে রয়েছে আল্লাহ আকরবুল আলমিন তারপর ইরশাদ করছেন ওয়াইজ আল উন আলীমা আল্লাহ ইয় আলমোনা নসীব মিমা রাজ আকনাহম তাল্লাহস আলু আমা কুন্তুম তফতর মোহান আল্লা ইরশাদ করেছেন যে যারা মুশরিক যারা বহুত্ববাদী তারা কি করে ওয়াইজ আল উন আলিমা আল্লাহ ইয়া আলমোনা নসীব আিম্ম রাজকনাহম আমি তাদেরকে যে সব রেজিক দান করেছি তা থেকে একটা অংশ এমন সব উপাশর্যদের জন্য করে দেয় এমন সব বাতিল মাবুদের জন্য নির্ধারিত করে যে সম্পর্কে তাদের জ্ঞান নেয় ये बिल महबूद बिल उपास्यर जो निर्धारित कर दे जगह हई सब उपास्य ओ सब देवदेवी भाग तोल्लाल्ला कसम कर बुझे लातुस आलुन्ना आम्मा कन्तुम तफतारुन जे मिथ्या रचना कर नामे से सम्पर्क शीघ्र ही तुम्हारे अवश्य जिज्ञासा अवश्य अवश्य तुम्हारे जिज्ञासा कर अल्लाह पकर सामने जवाबदेही करते है एक श्रेणी लोकर यह मुस्लिम समाजे रे जरा आल्लाब्बुल आलमीन इबादतर एक अंश गायरुल्लाह के दिए थके সেজদা আল্লাহ ছাড়া অন্যকে দিয়ে থাকে দুয়া আল্লাহ ছাড়া অন্যকে দিয়ে থাকে বিপদ আপদে পড়লে আল্লাহ ছাড়া অন্যকে মহান উদ্ধারকারী বলে আর গরিবের দাতা বলে আহ্বান করে থাকে আল্লাহ পাক যেন সংশোধন করার তৌফিক দান করেন ওইয়া যে আলিল্লাহিল বানাত সুবহান আল্লাহ পাক বলছেন তারা আল্লাহর জন্য মেয়ে সাব্যস্ত করে যে আল্লাহ ফাকরব্বুল আলমিনের কন্যা রয়েছে আল্লাহ ফাকরব্বুল আলমীর জন্য কন্যা সাব্যস্ত করে থাকে আরব কাফিররা ফেরেস তাদেরকে বলতো যে এরা মেয়ে আর এইগুলি আল্লাহ ফাকরবুল্লা আলমিনের কন্যা সুবহান আল্লাহফাক পাক ও পবিত্র তার পবিত্রতা ঘোষণা করছি ও আল্লাহ মায়স্তা হুন আর আশ্চর্য লাগে যে তারা তাদের যেটা মনে চায় সেটা তারা নিজেদের জন্য গ্রহণ করে অর্থাৎ নিজেদের জন্য তো তারা মেয়েকে ভালোবাসা না সেজন্য মেয়েকে জীবন্ত দাফন করে দেই। আর ছেলে সন্তান ভালোবাসে নিজেদের জন্য এটা তাদের মনের চাহিদা আর আল্লাহ ফাকরাবুল আলমিনের জন্য আবার সেখানে কন্যা সাব্যস্ত করে থাকে তারা মহানাল্লা এর সাদ করছেন যে তাদের স্বভাব এই ছিল যদি তাদের কাউকে আরব মুসেকদের কাউকেলসা মেয়ে সন্তানের সুসংবাদ যদি দেওয়া হইতো জাল্লাজহ মুসওয়াদ্দা তাহলে তার চেহারা কালো হয়ে যেত ওয়াহুয়া এবং আর সে অন্তর্জালায় পুড়তে মনের মধ্যেই এত রাগ গোসা এবং এত দুঃখ আক্ষেপ হইত যে হাই আমার ঘরে মেয়ে কেন জন্মিল এতে পড়তে থাকতো এই জালায় পড়তে থাকতো আল্লাহ ফাকরুল্লা আলমিনুই মা বুসেরা বেহি নিজ জাতি থেকে মুখ লুকিয়ে বাড়াতো মিন সুইএমা বুশেরা বেহি যেহেতু তাকে খারাপ সংবাদ দেওয়া হয়েছে আয়ুম শেখু আলাহুন তারপরে চিন্তা পড়ে যেত যে একে এই লাঞ্চনা নিয়ে বাঁচিয়ে রাখবে নিজের কাছে রাখবে আমি আদুসহ ফিরত রাব অথবা মাটিতে জীবন্ত দাফন করে দেবে পুতে দেবে আল্লাহ মায়াক আল্লাপ বলছেন যে শুনে রাখো এরা কতই না জঘন্য বিচার করে থাকে আল্লাপাকে আব্বুল আলমিনের জন্য কন্যা সাব্যস্ত আর নিজেদের জন্য কন্যাদেরকে মোটেই পছন্দ করে না বরং জীবন্ত দাফন করে আর তাতে মনে করে যে বড় লজ্জাকর ব্যাপার হয়ে গেছে কারণ ঘরে মেয়ে জন্ম নিয়েছে আল্লাহ ফাকর তারপরে বলছেন লিল্লাহ আল আল আজিজুল হাকিম ওই সব লোকেরা যারা পরকারের প্রতি ইমার রাখে না তাদের জন্য রয়েছে খারাপ উপমা তাদের জন্য খারাপ দৃষ্টান্ত রয়েছে খারাপ বস্তুর সাথে খারাপ উপমা তাদের দেওয়া যেতে পারে ওয়ারিল্লাহিল মাসালুল আল পাক্ষান্তর আল্লাহ ফাকরবুল আলমিনের জন্য রয়েছে মহত্তম উপমা সবচাইতে ভালো উপমা রয়েছে আল্লাহ ফাকরবুল আলমের জন্য ওহু আল আজিজুল হাকিম এবং আল্লাহ ফাকরবুল আলু সরজাই আর তিনি প্রজ্ঞামা এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের সিরের দিকে ফিরে আসছি আমার পক্ষ থেকে এবং পিস টিভি বাংলার পক্ষ থেকে আপনাদেরকে জানাই রমজানুল মুবারকের রমজান একটা অতি পবিত্র মাস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 আল্লাহ রসুল সাল্লাই বলছেন যে বন্ধ করে দেওয়া হয় এবং এরপরে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় আলমার সন্তুষ্টির আশায় ইবাদতের নিয়তে খাওয়া পান করা জৈবিক চাহিদা পূর্ণ করা থেকে বিরত থাকার নাম হলো জানুন ফয়েজ আজা আজ আলহম্লা রুনা সালাক দে মোহন মোহান আল্লাহ এর করেছেন মানব জাতিকে আল্লাহাক যদি তাদের জুল অত্যাচারের কারণে তাদের পাপাচারের কারণে তাদের শিরকের জন্য সাথে সাথে পাকড়াও করতেন মা তারাক আলী হামিন দা আব্বাহ তাহলে এই পৃথিবীর ওপর এই ভূপৃষ্ঠে কোনো বিচরণশীল সৃষ্টিকে আল্লাহাকড়ে দিতেন না সব কিছুইকে ধ্বংস করে দিতেন আল্লাহ আল্লাহাক রব্বুল আলমিনের এই জমিনের ওপর এত বেশি পাপ হয় এত অন্যায় অত্যাচার হয় যে আল্লাহাক যদি প্রত্যেকটি কাজের ক্ষেত্রে মানবজাতির জাতির পকড়াও করতেন তাহলে কোনো সৃষ্টিকে আল্লাহ ফকরব্বুল আলমী রাখতেন না ওয়াল্লা কিনেরহম ইল্লাহ আজ আজাল মোসাম্মা তবে তাদেরকে আল্লাহ পাক ছাড় দিয়ে থাকে নির্দিষ্ট সময়ের জন্য ফেজা জা আজ লা আলা খেরুন আস আতম আল্লাহ্তাক দেমন সুতরাং তাদের যখন নির্ধারিত সময় চলে আসবে মৃত্যুর সময় চলে আসবে অথবা আল্লাহ ফাকরব্বুল আলম আকার্ট ফায়স আল্লাহ তাদের আজাব সম্পর্কে চলে আসবে তখন কিছু মুহূর্তের জন্য তাদের বিলম্বও করা হবে না আর তাদের আগেও নেওয়া হবে না অর্থাৎ তাদের এই মৃত্যুর সময় এগিও যাবে না আর পিছিও যাবে না আল্লাহ ফখরবুল আলমিন এরশাদ করেছেন ভাইয়া যে আলউআান আলিল্লাহ মায়ক রাহুন ও তােফ আলসেনা তহমুল কেদেব আন্না হোসন আল্লাহ জালাম আন্নাহমুফ রাত আর এই আরব মুশরেকরা তারা করত কি ওয়া যে আলউআন আলিল্লাহ মায়ক রাহুন যা তারা নিজেদের জন্য অপছন্দ করে তা আল্লাহর জন্য সাব্যস্ত করে আল্লাহ ফাকরাবুল্লাহ জন্য সাব্যস্ত করে মেয়ে সন্তান আর নিজেরা মেয়ে সন্তানকে অপছন্দ করে ওয়তােফু আলসেনা তেহমুল কাজেব এবং তাদের জবান মিথ্যা কথা বর্ণনা করে থাকে সে মিথ্যা কথা কি বহু মিথ্যা কথা তো হৃদকে বাদ দিয়ে সিরকের কথা কুফরির কথা পরকল অস্বীকারের কথা আর তার আরেকটি ছিল তাদের দাবি মিশামিশি দাবি আন্না লহমুল হোসনা যে তাদের জন্য রয়েছে সার্বিক কল্যাণ তারাই কল্যাণ পাবে তারাই জান্নাত পাবে তারাই সঠিক পথে রয়েছে লা লাহমার আল্লাহ পাক বলছেন যেতে কোনো সন্দেহ নেই যে তাদের জন্য জাহান্নাম রয়েছে ও আন্নাহ মুফরাতুন এবং তাদেরকে সেখানে জলদি পৌঁছিয়ে দেওয়া হবে এই জাহান্নামে তাদেরকে আগে নিক্ষেপ করা হবে যারা কুফরি করেছে যারা অস্বীকার করেছে যারা শির করেছে মহান আল্লাহ তারপর শপথ করে বলছি নিঃসন্দেহ আমি আল্লাহ প্রেরণ করেছি হে নবী তোমার পূর্বে বহু জাতির কাছে নবী রসুল কিন্তু শান ওই জাতির কাজকর্মগুলিকে তাদের জন্য সুশোভিত করে পেশ করেছিল খুব ভালো লাগতো তাদের পাপের কাজগুলি ফাহুয়া আলিয়ত এই শয়তানই তাদের বন্ধু আজকেই এই বিচার দিবসে শয়তান তাদের বন্ধু এই শয়তানের সাথেই তাদেরকে যেতে হবে এবং শয়তানের সাথে তাদেরকে থাকতে হবে জাহান্নামী ও আল্লাহম আজাবন আলীম এবং তাদের জন্য রয়েছে বড়ো ভয়াবহ শাস্তি মহান আল্লাহ তারপরে এর সাদ করছে আমা আলজাল আলাইক আল কিতাব আল্লাহ তোবাহ আল্লাহমুল্লা জিখতালা ফুফি ওহ রাহমাতি কৌমিউ মেনুন আর হে নবী তোমার প্রতি যে কিতাব নাজেল করেছি এই কিতাব এই জন্য নাজেল করেছি যে যাতে করে তুমি বর্ণনা করে দাও তাদের জন্য সুস্পষ্ট সিদ্ধান্ত যে সম্পর্কে তারা মতভেদ করে থাকে ওয়াহি এবং এই কিতাব হচ্ছে তাদের জন্য দিক নির্দেশনা এবং এই কিতাব হচ্ছে যারা বিশ্বাসী লোক তাদের জন্য রহমত করুণা স্বরূপ মহান আল্লাহ তারপর আল্লাহ পাক সেই সত্তা যিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন ফা ফাহিয়া বিহিল আর্দাবাদামতিহা তারপরে এই জমিনকে জীবিত করেন প্রাণদান করেন এই জমি মরে যাওয়ার পরে অনাবাদ হয়ে যাওয়ার পরে যোগ্য থাকে না বৃষ্টির কারণে আল্লাহ আল্লাহপাক যখন বৃষ্টি দেন তখন এই জমিতে জীবন ফিরে আসে আল্লাহ পাক রব্বুল আলম এইভাবে মৃত জমিকে যেমন জীবিত করেন তেমনি। আল্লাহফাক সমস্ত সৃষ্টিকে জীবিত করবেন মানব জাতিকে জীবিত করবেন এবং তাদেরকে আল্লাহ পাক পুনরুত্থিত করে তাদের হিসাব নেবেন ফি ইন্নাফিজ আলিক্লা কৌমিয়াসমা নিশ্চয়ই এই বিষয়ে যারা শোনে ওই সব লোকেদের জন্য নিদর্শন রয়েছে যারা মনোযোগ সহকারে শোনে যারা মেনে নেওয়ার জন্য শোনে তাদের জন্য নিদর্শন রয়েছে মোহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন ওয়াই্লা কমফিল্লাফি বতু নিম ফারসিনিসান শায়েক আল্লিশ সারিবিন মহান আল্লাহ এরশাদ করছেন আয়ত নম্বর ছিষট্টিতে আর তোমাদের জন্য তোমাদের গবাদি পশুতে লাইভ রাহ শিক্ষণীয় বিষয় রয়েছে অনেক কিছু শিখার রয়েছে এখান থেকে নস্কি কুম্মাফি বতু নেহি এ তোমাদের গবাদি পশুর পেটে যা কিছু আছে তা থেকে তোমাদের কি আবার আমি পান করিও থাকি মিমবাইনে ফার্সিম ওয়া দামিন রক্ত এবং গোবরের মাঝখানে গোবরও রয়েছে পেটের মধ্যে রক্ত রয়েছে এই রক্ত গোবরের মাঝখানে আমি আল্লাহ দুধ রেখে দিয়েছি লাবানান খা শাহ স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন বিশুদ্ধ দুধ রেখে দিয়েছি সাইগ আল্লী যা পানকারীদের জন্য খুবই উপাদেয় অত্যন্ত ফলপ্রসূ অমিনাতিন্তা খেজুন আমিনোসাকারি হাসানা আর খেজুর গাছ থেকে আর আঙ্গুর গাছ থেকে তত্তা খেজুন আমিন হোসাকারা তোমরা তৈরি করো তা থেকে মদ সাকারা পরিস কান এবং ভালো উত্তম রিজিকও তৈরি করো আল্লাহ ফাকরব্বুল আলমিন এই আয়াত নাজিল করেছেন মক্কার জীবনে নবী কাইম সাল্লা সাল্লামের কারণ এই সুরার নাহাল হচ্ছে মক্কি সুরা আর মক্কার জীবনে শাহাবাইকারদের ওপর মাদকদ্রব্য মদকে হারাম করা হয়নি সেই জন্য আল্লাহ ফাকরব্বুল এখানে সাকারান মদের কথা উল্লেখ করেছেন তবে তার সাথে সাথে রিজকান হাসানা অর্থাৎ মদ ছাড়া অন্য কিছু যা খাওয়া হয় তৈরি করা হয় খেজুর থেকে এবং আঙ্গুর থেকে সেটা হচ্ছে উত্তম রিজিক পক্ষান্তরে এর দ্বারা ইঙ্গিত করে দিয়েছেন আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন যে যে শাখার মদ সেটা ভালো রিজিক নয় সেটা হচ্ছে নোংরা রিজিক এইভাবে ইশারা ইঙ্গিতে আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন মদ জাতি করে মানুষ ছেড়ে দেয় এই দিকে ইঙ্গিত করেছেন আর তারপরে শেষখান আল্লাহ ফাকরবুল্লাহ ওখ্ট টু ফায়সালা করে মদকে চিরকালের জন্য হারাম করে দিয়েছেন ইনাম আল খামরু আল মাইসের ও আল আনসাব আল আজলাম রিসুমিন আমলি শতান এ আয়াদি সকল মানুষের জন্য মত ঘারাম করে দিয়েছেন এবং নবী করিম তাকে অম্মুল খাবায় সমস্ত পাপের মূল বলে আখ্যায়িত করেছেন ইন্নাফিজা আলিকাল্লা আয়া এতে রয়েছে নিদর্শনী কৌমি ইয়া করুন জাতির জন্য ও আউা আনি তাকিম আল জিবালে বইত অমিন আল্লাহ পাক ইরশাদ করছেন হে নবী মোহাম্মদ সাল আলী আসাল্লাম তোমার প্রতিপালক ওয়াহি করলেন অর্থাৎ এলহাম করলেন জানিয়ে দিলেন এল আহলেই মৌমাছিকে মৌমাছির প্রতি আল্লাহ আল্লাপাকে এলহাম করলেন যে আনিতা খেজিমিন আল জিবাল এলহাম করা অর্থাৎ সৃষ্টিগতভাবে আল্লাপাকে রব্বুল আলমিন শিশিকিনের শিখিয়ে দেওয়া যেমন একটি পাখির বাচ্চা যখন ডিম থেকে বেরিয়ে আসে বেরিয়ে আসার পরে তাকে ঠোকর মেরে খেতে হবে খাবার খুঁজতে হবে এই রকমই একটি শিশু যখন মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসে পৃথিবীতে আসার পরেই যদি সেই শিশুকে মায়ের বুকে লাগানো হয় তাহলে স্তন্য চুষা শুরু করে দুধ টানা শুরু করে এগুলি হচ্ছে আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের এলহাম তো আল্লাহ পাক এর সাদ করছেন যে হে নবী মোহাম্মদ সাল্লাম তোমার প্রতিপালক ওহি করলেন অর্থাৎ এলহাম করলেন এল্লার না মৌমাছির উদ্দেশ্যে আনিত খেজি মিনাল জেবালে বুতা যে হে মৌমাছি তোমরা পাহাড়ে পর্বতে তোমাদের ঘর তৈরি করে নাও অমিন সাজারে এবং গাছে তোমাদের ঘর তৈরি করো বাসা তৈরি করো অমিম ইয়া রেসুন আর উঁচু চালে যে সব চাল রয়েছে ইয়া রেসুন যে চালগুলি তৈরি করা হয় ছাদ ওচু চালে বাসা তৈরি করে নাও আল্লাপাক তারপরে এর সাদ মিন মিনকুল্লিসা সামারাত। তারপরে তুমি খেতে থাকো এই মৌমাছিকে আল্লাহাক সম্বোধন করে বলছেন তারপরে হে মৌমাছি তুমি খেতে থাকো মিনকুল্লিস সামারাত। সর্বপ্রকারের ফল থেকে ফলের রস চুষো যে ফলের যে ফুল রয়েছে সে ফুল থেকে রস চুষে নিয়ে আসো তারপরে তোমার প্রতিপালকের রাস্তায় তুমি চলতে থাকো জললন অনুগত হয়েতুনহা সারা এবং মুখতালিফুন আলু আর এই মৌমাছির পেট থেকে বেরিয়ে আসে এমন সুন্দর মধু মুখতালিফুন আলু আনো যা রংবিরঙের হয়ে থাকে বিভিন্ন স্বাদের হয়ে থাকে যেমন ফুলের রস হয় যেমন ফল থেকে চুষে আসে তেমন সাদ হয় ফিহে শিফা তাতে রয়েছে মানব জাতির জন্য আরোগ্য আল্লাহ করুন এই বিষয়গুলিতে নিদর্শন রয়েছে ওইসব জাতির জন্য যারা চিন্তাশীল বা যারা চিন্তা করে থাকে ওলাহা কুমসাকু মুমাইল মিনসাই আল্লাহ পাকসাদ করেছেন হে মানুষ তোমাদেরকে আল্লাহাক সৃষ্টি করেছেন সোম্মা এত অফাকুন তোমাদেরকে আল্লাহাক মৃত্যু দান করবেন অমিন কুম্মাই ইউরাদ্দ এলা আর জালিল অমর আর তোমাদের মধ্যে এমন অনেক লোকই রয়েছে যাদেরকে ফিরিয়ে দেওয়া হয় অকর্মণ্য বয়সে অর্থাৎ এমন বয়সে ফিরিয়ে দেওয়া হয় যেই বয়স একেবারে বড় কষ্টের জীবন অসহায় জীবন আশি বছর নব্বই বছর একশো বছর দেড়শো বছর এরকম করে দিল আর বিছানায় পড়ে থাকতে হয় অচল অবস্থা হয়ে যায় অথবা নিজের বিবেক আর কাজ করে না এইরকম বয়সকে আরজা ওমর বলা হয়েছে নবী করিম সাল্লা সাল্লাম এইরকমের বেশি বয়স হয়ে যাওয়া যখন মানুষ অসহায় অচল হয়ে যায় আর অপরের স্মরণাপন্ন হয়ে যায় এই বয়স থেকে আশুরাই গ্রহণের দোয়া শিখিয়েছেন এবং তিনিও দোয়া করেছেন আল্লাহমা ইন্নি আউজুবেকা মিন আন ও রা ই আর্জাল ওমর নবী করিম সাল্লা সালামের দোয়া লেখা ইলা আলাহবাদ আদা ইলমির সয়া যাতে করে অনেক কিছু পৃথিবীর জানার পরে আবার জানতে না পারে দুনিয়ার অনেক কিছু জানতো বড়োই শিক্ষিত ছিল বড়ো জ্ঞানীগুনি ছিল বড় আলেম ছিল অনেক কিছু জানার পরে যখন এমন বয়স হয়ে যায় যখন আশি নব্বই একশো হয়ে গেছে আর কানেও ভালো শুনছে না ঠিক করে কথাও স্পষ্ট করে বলতে পারছে না আর কে আসছে তার সামনে তাকেও চিনতে পারছে না এ হয়ে যে অবস্থা বিবেক আর কাজ করে না ইন আল্লাহ আলী কাদিন নিশ্চয় আল্লাহ ফকরবুল সব কিছু জানে এবং তিনি সর্বশক্তিমান ওল্লাহ ফদাল আলাহবাদিস্ক ফামিলিম আলামা মালাকাতা ইমান আল্লাহাকের সাদ করেছেন আল্লাহ ফাকর্ব আলমিন একে অপরের ওপর শ্রেষ্ঠত্ব দ্বার করেছেন রেজিকের ক্ষেত্রে আল্লাহাক সকলকে সমান করেনি সচ্ছল করেননি পক্ষান্তরে কমিউনিজম সকলকে সমান করতে চায় কেড়িয়ে নিয়ে ধন সম্পদকে সবাইকে সমান করে দেবে এটি আল্লাহ ফাকরবুল আলমিনের সৃষ্টিগত নীতিমালার যে বিধান রয়েছে সৃষ্টিগত নীতিমালা যে রয়েছে আল্লাহ ফাকরবুল আলমিনের তার বিপরীত কথা ए आल्लाकरबुल्ला आलमी ने शरियतर जो विधान रही है तरह परिपंथी कथा आल्ला पा छोट बड़ जाते आनुगत्य कर महान आल्ला पा तुम्हारा ए के अपर ओपर श्रेष्ठत दान कर रेजेकर क्षेत्रीय सूतरा जंद के श्रेष्ठत दाना तरा तरह अंश तर रेजेक फिरिए दीते चाहबे ना आल्लाइमान ओहम तरह अधीनस्थ দের প্রতি অর্থাৎ তাদের চাকর নকরকে তাদের কীতুদাসদেরকে এমনভাবে সেই রেজেকে ভাগ দিতে চাইবে না ফাহম ফিহে সওয়া যে যাতে করে সকলে সমান হয়ে যায় অর্থাৎ আমির গরিবকে নিজের ধন সম্পদ দিয়ে নিজের বাড়ির চাকরকে কীতুদাসকে ধন সম্পদ দিয়ে নিজের সমান করে দিবে এটা কোন ব্যক্তি পৃথিবীতে করতে চাইবে না আর ওই আল্লাহ আল্লাফাক রব্বুল আলমিন তিনি একক কি করে তার গোলামকে তিনি তার বান্দাদেরকে কি করে তার শরিক বানাতে পারেন যেখানে তোমরা নিজের চাকর নকরকে তোমাদের আর্থিক দিক থেকে সমান করতে চাওন না আফাবে নত্লাহিয়া জাহাদুন তোমরা কি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করছো এখানে আমি আমার তফসির আজকে শেষ করছি আল্লাহ ফখরবুল্লা আলম যেন আমাদেরকে সত্য কথা অনুধাবন করার তৌফিক দান করেন এবং সত্য পথে চলার তৌফিক দান করেন সুবাহান রব্বেকার ওসালামুল আলমুর সালী আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী